আসসালামুকুম রহমতুল্হামদুলিল্সাল রসুলিল আমরা আমাদের এই ধারাবাহিক আলোচনার বিগত পর্বে গরারের একটি বিশেষ রূপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম ইসলামী শেরিয়াতের মধ্যে ক্রয় বিক্রয় যে সকল কারণে নিষিদ্ধ হয় তার মধ্যে সবচেয়ে ব্যাপক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটি সেটি হলো আলগরার তথা ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো প্রকার অনিশ্চয়তা অস্পষ্টতা থেকে যাওয়া ব্যাপারটি ক্লিয়ার না হওয়া তো এই গড়ার তথা এই অস্পষ্টতা এবং অনিশ্চয়তা এটি কখনো মূল চুক্তির মধ্যেই থেকে যায় যেটি আমরা বিগত পর্বগুলোতে আলোচনা করেছি আবার কখনো ক্রয় বিক্রয়ের যে মাহাল্যাত যা নিয়ে ক্রয় বিক্রয় হচ্ছে এখানে কোনো দুটি বিষয়ে দুটি জিনিসের মধ্যে তো এখানে ট্রানজেকশন হচ্ছে বিক্রেতা একটি পণ্য দিচ্ছে ক্রেতা তার মূল্য পরিশোধ করছে এর নামেই তো ক্রয় বিক্রয় এটাই তো ট্রানজ্যাকশন তো এই যে মাহাল্লাক এটাকে বলা হয় অর্থাৎ জানিয়ে নিয়ে ক্রয় বিক্রয় সেই বস্তু ক্রয় বিক্রয়ের যে বস্তু সেটা স্পষ্ট থাকতে হবে কখনও এর মধ্যে অস্পষ্টতা থেকে যায় এর তিনটি রূপ নিয়ে আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম যেমন একটি থাকতে পারে যে কেউ এমনভাবে বলল যে আমি তোমার কাছে একটি জিনিস বিক্রি করলাম সে বললো আমি ঠিক আছে একটি জিনিস এত টাকা মূল্য ক্রয় করলাম তো মূল্য তত নির্ধারণ হলো যে এত টাকা মূল্যে কিন্তু জিনিসটা কী এভাবে শুধু শুধু জিনিস যদি বলে একটি পণ্য বা একটি জিনিস একটি দ্রব্য এই ধরনের ব্যাপক কোনো শব্দের দ্বারা ক্রয় বিক্রয় করলে তাহলে সেটি ক্রয় বিক্রয় বলে সাব্যস্ত হবে না তবে হ্যাঁ যদি কোনো একটি সুনির্দিষ্ট পণ্যকে উল্লেখ করে বা দিকে ইঙ্গিত করে যে এই পণ্যটি আমি তোমার কাছে বিক্রি করলাম অপর পক্ষ বললো হ্যাঁ এই পণ্যটি আমি ক্রয় করলাম তাহলে সেটা ভিন্ন কথা এখানে মুখে এই যে এই পণ্য এই বলার কারণে এবং পণ্যটি উপস্থিত থাকার কারণে কোনো ধরনের ঘরার এখানে বিদ্যমান থাকছে না কাজে এটি বৈধ কিন্তু পণ্য নাই এবং পণ্যের কোনো আলোচনাও নাই তা ছাড়াই বলছে একটি পণ্য তাহলে এখানে পণ্যটি অনির্ধারিত অনিশ্চিত এবং অস্পষ্ট এই কারণে এখানে ঘোড়ার পূর্ণ মাত্রায় বিদ্যমান দ্বিতীয় রূপটি হলো আরেকটু এখানে নির্ধারণ করা হলো কিন্তু বলা হল আমি তোমার কাছে একটি প্রাণী বিক্রি করলাম অথবা একটি খাদ্যদ্রব্য বিক্রি করলাম অথবা আমি তোমার কাছে একটি পানীয় দ্রব্য বিক্রয় করলাম এভাবেও যদি বলা হয় খাদ্যদ্রব্য এটি একটি ব্যাপক ব্যাপার পানীয় দ্রব্য এটি একটি ব্যাপক ব্যাপার একটি পণ্য এটি একটি ব্যাপক ব্যাপার আমি তোমার কাছে একটি অর্নামেন্ট একটি অলঙ্কার বিক্রি করলাম এটিও অস্পষ্ট কাজেই এখানেও ক্রয় বিক্রয়টি গারার বিদ্যমান থাকার কারণে একটি শরীয়তে অননুমোদিত ক্রয় বিক্রয় হবে তৃতীয় যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে পণ্যের নাম নির্ধারণ করতে হবে পণ্যের প্রকার এবং পণ্যের আইটেম নির্ধারণ করতে হবে সেই সাথে পণ্যের যে বৈশিষ্ট্য সেটাও স্পষ্ট হতে হবে সিফাতু মাহাল্লির আ। সিফাতুল সামান ক্রয় বিক্রয়ের যেই দ্রব্য যে বস্তুগুলো উভয়টি বস্তুর উভয়টি ম্যাটার অফ ট্রানজ্যাকশান ক্রয় বিক্রয়ের যে বস্তু তার উভয় পক্ষ থেকে যে বস্তু পরিশোধ করা হবে তার বৈশিষ্ট্য স্পষ্ট এবং ক্লিয়ার হতে হবে যেমন এখানে আমরা একটি রূপ নিয়ে আলোচনা করছিলাম যে প্যাকেটিং করা কোনো বস্তু কার্টুনজাতকৃত কোনো বস্তু ইভেন কিছু কিছু ফল যেই ফলগুলো তাদের আবরণ থেকে মুক্ত নয় এমন পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে এখানে কোনো কোন ক্ষেত্রে গাড়ার বিদ্যমান থাকছে প্রিয় দর্শক এখন যদি বলা হয় যে ফল বিক্রয় করতে হলে তার আবরণ থেকে মুক্ত করতে হবে তাহলে এখানে এটি একটি ব্যাপক ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ সব ফল সব ফ্রুট এটা কিন্তু আবরণ থেকে মুক্ত করে আবরণ থেকে এটাকে আলাদা করে বিক্রয় করা এটি সম্ভব নয় যদি আম সম্পর্কে বলা হয় যে আমের আবরণ থেকে এটাকে বের করে এটাকে উন্মুক্ত করে বিক্রয় করতে হবে এটাই বাস্তবসম্মত নয় এভাবে তো বিক্রি হতে পারে না ডালিম সম্পর্কে বলা হলো আনার সম্পর্কে যে এটাকে ভেঙে ভিতরে আনারের দানাগুলো দেখে তারপর এটাকে বিক্রয় করতে হবে এটাও হতে পারে না কারণ এতে তাহলে ফল নষ্ট হয়ে যাবে যে ক্রয় করছে সে বাড়িতে নিয়ে যেতে পারবে না আর যদি ক্রয় দেখার পরে যদি ক্রয় না করা হয় তাহলে বিক্রেতা সে ক্ষতিগ্রস্ত হবে আবার যদি নারকেল এটাকে যদি আবরণ থেকে মুক্ত করা হয় তাহলে নারকেলটা স্পষ্ট হবে বিক্রয়ের যে পণ্যটা সেটা সম্পর্কে ক্রেতা বিক্রেতা উভয়ের সামনে পরিষ্কার হয়ে যাবে যে কি ধরনের পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে এবং নারকেল তার মূল খোসা থেকে এটাকে আলাদা করলে এটা নষ্ট হবে না এবং ক্ষতিও হবে না এখানে একটি মৌলিক আরেকটি কথা আমরা বলে রাখতে চাই সেটি হলো অস্পষ্টতা এবং অনিশ্চয়তা কিছু মাত্রায় তো থাকবেই আমি আম বা একটি পণ্য এটি সম্পূর্ণ দেখেই কিনলাম এর এরপরেও তো আমটা না খাওয়া পর্যন্ত তো আমি পরিষ্কার হচ্ছি না স্পষ্ট হতে পারছি না যে আমটা আসলে কোন কোয়ালিটির একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমি ব্যবহার না করছি ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে একটা অস্পষ্টতা একটা এখানে অনিশ্চয়তা থাকছেই সেই অনিশ্চয়তাটুকু তো এটা হলো আলা কাদ্রিল হাজা এটাকে শরীয়ত বলে হাজা অর্থাৎ একান্ত প্রয়োজন যেটুকু ছাড়া চলতে পারে না ক্রয় বিক্রয় চলতে পারে না মানুষের কাজ কাজকর্ম চলতে পারে না তো যেটুকু হাজাতের মধ্যে অন্তর্ভুক্ত যেটা ছাড়া ক্রয় বিক্রয় হতে পারে না এটা পজিবল না যেটা ছাড়া সেই হাজাতের মাত্রায় অস্পষ্টতা এটা শরীয়ত অ্যালাউ করে নিয়েছে তাহলে এখানে গড়ার যেটি অস্পষ্টতা আসলে অস্পষ্টতা দুই প্রকার একটা হলো গাড়ারে ক্যাসির আর একটা হলো গাড়ার খালিল বা গড়ার ইয়াসির একটু বেশি অস্পষ্টতা আর একটা হল সামান্য পরিমাণ অস্পষ্টতা তো শরীয়ত একটা পর্যায়ে পর্যন্ত অস্পষ্টতাকে অ্যালাউ করে নিয়েছে যে হ্যাঁ সব কিছু খেয়ে তারপরে মূল্য পরিশোধ করতে হবে সেটা হতে পারে না খাওয়ার পরে যদি তার কাছে পছন্দ না হয় সে কী করবে মূল্য তো পরিশোধ তাকে করতেই হবে এটা তো সম্ভব না কাজী একটা পর্যায়ের অস্পষ্টতা গ্রহণযোগ্য শরীয়ত অ্যালাউ করে আরেকটা পর্যায়ের অস্পষ্টতা সেটা শরীয়ত অ্যালাউ করে না এখন এই যে যেই পণ্যটার ব্যাপার নিয়ে আমরা এখানে বলছি আলোচনা করছি এখন সেটা কোনো একটি পণ্যের তার বৈশিষ্ট্য স্পষ্ট হতে হবে এটা হলো মূল কথা আবার এটা পণ্যটা ক্ষতিগ্রস্ত না হয় তার থেকেও এটা রক্ষা করতে হবে তাহলে এই দুটি বিষয়ে এখানে চলে আসলো যে ক্রয় বিক্রয়ের সময় পণ্যের বৈশিষ্ট্য স্পষ্ট হতে হবে আবার পণ্যের বৈশিষ্ট্য স্পষ্ট করতে গিয়ে পণ্যকে ক্ষতিগ্রস্ত করা যাবে না যেমন এখানে আমরা তাহলে দুটি বিষয় নিয়ে আসতে পারি যেমন একটা ফল ফ্রুট ডালিম আর একটা ফ্রুট হলো নারকেল নারকেলটা আছে তার সম্পূর্ণ উপরের যে আবরণ তা সহ ডালিমটাও আছে ওই এখন নারকেলের ক্ষেত্রে এমন শর্ত আরোপ করা যেতে পারে যে নারকেল যদি সম্পূর্ণ পাকা হয়ে থাকে ঝুনা নারকেল হয়ে থাকে তাহলে তার যে উপরের খোসা সেটা থেকে নারকেলটাকে মুক্ত করে তারপরে নারকেল বিক্রয় করতে হবে খোসা সহ নারকেল যদি বিক্রি করা হয় তাহলে সেখানে পণ্যের ব্যাপারে অস্পষ্টতা থেকে যাবে আর ডালিম এটা এমন জিনিস যদি এটাকে খোসা থেকে মুক্ত করা হয় এটাকে যদি ভাঙা হয় তাহলে এই ডালিম আর বিক্রয়যোগ্য থাকবে না এবং ডালিম নষ্ট হয়ে যাবে তো এটি আমরা একটা দৃষ্টান্ত হিসাবে দুটি পণ্যকে দুটি ফল বা ফ্রুটকে আমরা এখানে সামনে আনলাম এই ব্যাপারটা অ্যাপ্লাই হবে এইটা কার্যকর হতে পারে এটাকে প্রয়োগ করা যেতে পারে যে সকল বস্তু প্যাকেট জাত করে মার্কেটিং করা হয় যে সকল পণ্য প্যাকেট করে মার্কেট জাত করা হয় কার্টুনে ভরে অথবা বড়ো কোনো আবরণের ভিতরে রেখে যেই পণ্যগুলো মার্কেটিং করা হয় সেই সকল পণ্যের ব্যাপারে এখন এই আলোচনা আসবে কথা আসবে যদি সেই পণ্য এটাকে প্যাকেট রত অবস্থায় থাকলে প্যাকেটিং করা থাকলে যদি তার বৈশিষ্ট্য অস্পষ্ট থেকে যায় তার বৈশিষ্ট্য যদি এটা পরিষ্কার না হয় এবং সেই প্যাকেট থেকে সেটাকে প্যাকেট খুললে যদি পণ্য ক্ষতিগ্রস্ত না হয় তাহলে সেই ধরনের পণ্য প্যাকেট খুলে স্পষ্ট করেই বিক্রি করতে হবে আর যদি পণ্য এমন হয় যে না ওটা প্যাকেট না খুললেও তার বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়ে যায় অথবা পণ্য প্যাকেট খুললে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পণ্যের মান রক্ষা পাবে না এমন যদি হয় তাহলে এই দুইটি বিষয় একটা হলো প্যাকেট করা অবস্থায় পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন হওয়া আরেকটা হলো প্যাকেটিং করা অবস্থাতেই বা এই প্যাকেট খুললে পণ্যের মান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা এই দুটি বিষয়ের উপর নির্ভর করবে এই পণ্য এই অবস্থায় ক্রয় বিক্রয় করলে গাড়ার থাকবে কি থাকবে না যদি প্যাকেটরত অবস্থায় পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা হয়ে যায় তাহলে প্যাকেট খোলার প্রয়োজন নেই ঘরার থাকবে না আর যদি প্যাকেটরত অবস্থায় পণ্যের বৈশিষ্ট্য স্পষ্ট না হয় এবং প্যাকেট খুললে অসুবিধা নেই তাহলে সেই ক্ষেত্রে সেই বস্তু প্যাকেট করা অবস্থায় বিক্রি করলে ঘর থেকে যাবে এবং সেটা নিষিদ্ধ ব্যয়ের মধ্যে পড়বে প্রিয় দর্শক আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা কারার নিয়ে আরও কিছু আলোচনা করব, বিরতির সময়টুকু তো আপনি আমাদের সাথেই থাকবেন labayka allahumma labayka labayka marriage or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 It's your choice. Join Dr. Zakir Naik. See, you're not too late tonight. Tonight, 6-6 times, you're the best Bangladesh. Beast TV, Bangladesh. In the next day, সবুজ হয়ে উঠে মরুভূমি আপনি কি চান তো জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিষ বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন प्रिय दर्शक बिरतर पूर्वे आलोचना कर অর্থাৎ যে সকল পণ্য কোনো তার আবরণের মধ্যে থেকে বিক্রয় করা হয় সেগুলো আবরণের মধ্যে থাকা অবস্থায় এর অনিশ্চয়তা এবং অস্পষ্টতা এটা দূরীভূত হচ্ছে কিনা এটা হলো এখানে মূল গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় যদি আবরণের মধ্যে থাকা অবস্থায় পণ্যের বৈশিষ্ট্য পরিষ্কার হয়ে যায় তাহলে এখানে কোনো গড়ার নেই আর যদি পণ্যের ভিতরে থাকা অবস্থায় পণ্যের বৈশিষ্ট্য এবং তার মান মানের ব্যাপারে ধারণা না অর্জন না হয় আবার এদিকে পণ্যের প্যাকেট থেকে পণ্যকে মুক্ত করতে গেলে পণ্য ক্ষতিগ্রস্ত হয় এমন যদি ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে ক্ষেত্রে যতটুকু ওপেন করতেই হয় ক্ষতি থেকে রক্ষা করে ততটুকু ওপেন করতে হবে আর যেই পর্যায়ে ওপেন করতে গেলে প্যাকেট মুক্ত করতে গেলে আবরণ মুক্ত করতে গেলে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার এসে যায় সেখানে পণ্য আর তা পণ্যকে ক্ষতির থেকে রক্ষা করতে হবে এবং ওই অবস্থাতেই পণ্য বিক্রয় করতে হবে এখানে হাজাহ পাওয়া যায় এখানে শরীয়ত হাজাতকে অ্যালাউ করেছে যে বিশেষ প্রয়োজনের কারণে এতটুকু অস্পষ্টতা শরীয়ত অ্যালাউ করে নিয়েছে যে কারণ না হলে পণ্য ক্ষতিগ্রস্ত হবে পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করাটা এখানে প্রায়োরিটি পাবে এটি শরীয়তের হাজাতের ভিত্তিতে এই অস্পষ্টতা এবং এতটুকু অনিশ্চয়তাকে ইসলামী শরীয়ত অ্যালাউ করে নেয় ইসলামী শরীয়ত এটি মানুষের জীবন ধর্ম ইসলামী শেরিয়াত এটি ফিত্রি ধর্ম এটি আল্লাপাক রব্বল আলমিনের এমন সেট ইসলাম যে এর মধ্যে মানুষের প্রয়োজনীয়তা মানুষের স্বভাব চাহিদাকে মানুষের জীবনের বাস্তবতাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মূল্যায়ন করে এর প্রতিটি বিধিবিধান ইসলামী শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কাজে আমরা ঘরারের একটি বিষয় নিয়ে আলোচনা করলাম যে গরার কখনও যে পণ্যের মধ্যে ক্রয় বিক্রয়ের যে বস্তু পণ্য বা মূল্য তার মধ্যে গড়ার থাকতে পারে তার একটি রূপ নিয়ে আমরা আলোচনা করলাম প্রিয় দর্শক গড়ারের আরেকটি রূপ নিয়ে আমরা আলোচনা করব যে ঠিক এই পণ্যের মধ্যেই গড়ার থাকতে পারে কিন্তু সেটি পণ্যের কোয়ালিটির মধ্যে নয় বরং পণ্যের কোয়ান্টিটি অর্থাৎ তার মেকদার তার পরিমাণের মধ্যে একটা অস্পষ্টতা থাকতে পারে আগে যে আলোচনা করেছি সেটা হল পণ্যের কোয়ালিটি এবং তার মান নিয়েই একটি অস্পষ্টতা থাকতে পারে সেটি গড়ার ঘরার এবং অস্পষ্টতা এবং অনিশ্চয়তা থাকতে পারে কখনো কখনো কোনো পণ্যের কোয়ালিটির মধ্যে নয় কিন্তু কোয়ান্টিটির মধ্যে তার মেকদার এবং তার পরিমাণের মধ্যে অস্পষ্টতা থেকে যেতে পারে এ কারণেও ঘরের অন্তর্ভুক্ত হওয়ার কারণে পণ্যের ক্রয় বিক্রয় এটি অবৈধ এবং শরীয়ত অননুমোদিত বলে বিবেচিত হবে যেমন কেউ এভাবে বিক্রি করল পণ্য একটি খাবারের স্তূপ আছে চালের স্তূপ গমের স্তূপ অথবা অন্য কোনো জিনিসের স্তূপ বলল যে এই স্তূপ বিক্রি করলাম কাপড় আছে কাপড় কাপড়ের একটা বিশাল লট আছে লট বিক্রি করলাম এভাবে অনেক কাপড় দেখা তো যদি খাবারের স্তূপ অথবা যে কাপড়ের ইত্যাদির যে যেই পরিমাণ বিক্রয় করা হচ্ছে সেটাকে যদি ইশারার মাধ্যমে ইঙ্গিত করার মাধ্যমে ওটা সামনে উপস্থিত থাকার মাধ্যমে উভয়ের সামনে পরিষ্কার হয়ে যায় তাহলে এগারো থাকবে না যেমন বলল যে এই খাবারের স্তূপটা অথবা এই গমের স্তূপ আমি তোমার কাছে বিক্রয় করলাম অথবা এই যে কাপড়ের লট এই যে কাপড়ের একটা বড় বান্ডেল দেখছো এই বান্ডেলটা আমি তোমার কাছে বিক্রয় করলাম তাহলে এই ইশারার মাধ্যমে এবং এই স্পেসিফিকেশনের মাধ্যমে এটা নির্ধারণ করার মাধ্যমে এটাকে নির্দিষ্ট করার মাধ্যমে এখানে গাড়ার তথা অনিশ্চয়তা দূরীভূত হয়ে গেছে কাজেই এটার ক্রয় বিক্রয় বুঝতে হবে কিন্তু যদি ইঙ্গিত করতে না পারে যদি বলে তোমার কাছে একটি লট অথবা তোমার কাছে এক স্তূপ খাবার বিক্রয় করলাম এক স্তূপ ধান গম যেটা আছে ওখানে বা এখানে এটা বিক্রি করলাম কিন্তু সেটাকে নির্ধারণ করা হলো না তাহলে মেকদার ও মাহাল্লাক আক অর্থাৎ ক্রয় বিক্রয়ের যে দ্রব্য বস্তু তার পরিমাণ সম্পর্কে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা এটা অজ্ঞতা থেকে যাওয়ার কারণে এটি নিষিদ্ধকারের অন্তর্ভুক্ত হবে এবং এ কারণে ইসলামী শরিয়াতে এই ক্রয় বিক্রয়টি অবৈধ বলে এবং শরীয়ত অনুমোদিত বলে সাব্যস্ত হবে ঠিক তেমনিভাবে আরেকটি রূপ যেই ক্রয় বিক্রয়ের যেটির মধ্যেও ঘরার কথা এই যে অনিশ্চয়তা পাওয়া যায় সে কারণে এটি শরীয়ত নিষিদ্ধ বা শরীয়তের মধ্যে অনুমোদিত সেটি হল যদি বিজাতিল মাকুদ আলে অর্থাৎ পণ্য যেই বিষয়টি তার পরিমাণ নির্ধারিত কিন্তু তার যে সুনির্দিষ্টভাবে পণ্যটা তার যেই কোনটা সেটাই নির্ধারিত হলো না পণ্যের এই পণ্য ধরন সব নির্ধারিত হয়েছে পণ্যের পরিমাণ অনির্ধারিত হলো যেই বিষয় যেই জিনিস ক্রয় বিক্রয় হচ্ছে কেনা বেচা হচ্ছে সেটার পরিমাণ অনির্ধারিত এবং কী জাতীয় কোন ধরনের কি সব নির্ধারিত কিন্তু কোনটা এই সুনির্দিষ্ট জাতুল মাকুদ আলাই সেটাই অনির্ধারিত থেকে গেল যেমন বললো যে আমার যে বকরির পাল আছে সেখান থেকে একটি বকরি তোমাক বিক্রয় করলাম অথবা যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো থেকে একটা মুরগি তোমার কাছে আমি বিক্রয় করলাম এভাবে গরুর পাল থেকে একটা গরু অনির্ধারিতভাবে বকরির পাল থেকে একটা বকরি অথবা মুরগির হ্যাঁ ঝাঁক থেকে একটা মুরগি এইভাবে যদি কেউ বিক্রয় করে তাহলে এখানে পণ্যের মধ্যে ঘরার থেকে যাচ্ছে অস্পষ্টতা থেকে যাচ্ছে অনিশ্চয়তা থেকে যাচ্ছে তবে হ্যাঁ যদি এমন থাকে যে ব্যাপারটা যে ক্রেতা তার একটা অধিকার দেয়া থাকে ইসের মধ্যেই প্রয়োগ চুক্তির মধ্যে তাকে অধিকার দেওয়া থাকলো যে খেয়ারুত্তা আইন যে বকরির পাল থেকে বকরি নির্ধারণ করার অধিকার এবং সুযোগ এটা বকরির ক্রেতার তাহলে সে বকরির পাল থেকে সে যেই বকরিটাই নির্ধারণ করবে সেটাই পণ্য বলে সাব্যস্ত হবে তাহলে যদি এইভাবে তাকে খিয়ারে এতে আইন দেওয়া হয় তাহলে এই ক্রয় বিক্রয় এটা আবার বৈধ হবে যে এখানে দশটা বকরি আছে দশটা গরু আছে পনেরোটা মুরগি আছে এর থেকে একটা মুরগি একটা বকরি অথবা একটা গরু বিক্রয় করা হলো অনির্ধারিতভাবে কিন্তু এখানে কথা থাকল যে এটা নির্ধারণ করার অধিকার ক্রেতার হাতে থাকবে তাহলে এই ক্রয় বিক্রয় নির্ধারণ হবে আর যদি অধিকার থাকে বিক্রেতার হাতে তাহলে গার থেকে যাবে কারণ বিক্রেতা এখানে কোনটা দিবে সেই ব্যাপারে অনিশ্চয়তা থেকে যায় ক্রেতার সামনে এই এটা এইটা নিষিদ্ধ গড়ের অন্তর্ভুক্ত থাকবে এবং সেটা ক্রয় বিক্রয় ইসলামী সম্মত হবে না প্রিয় দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত বেশ কয়েকটি রূপ নিয়ে আলোচনা করলাম আজকে যেগুলোর মধ্যে ইসলামী শরীয়তের নিষিদ্ধ যে গড়ার তথা অনিশ্চয়তা অস্পষ্টতা অজ্ঞতা এ বিষয়গুলো থেকে ছিল ক্রয় বিক্রয়ের যে পণ্য সেই পণ্যের মধ্যে কখনও পণ্যটা একেবারে অনির্ধারিত কোনো বস্তু বলল কোন একটা জন্তু বিক্রি করা হলো এইভাবে অথবা তার পরিমাণ এটা অনির্ধারিত ছিল তার পরিমাণটা অস্পষ্ট ছিল এইরকম আবার কখনো কখনো সব ঠিক হয়েছে কিন্তু পণ্যের যে সুনির্দিষ্ট তার যে কোন পণ্যটা বিক্রয় করা হলো এটা নির্ধারণ করা হয় নাই তাহলে এটাও একটা অস্পষ্টতা এখন আমরা আরও কিছু ঘরারের সুরত এবং ঘরের রূপ দেখব যেমন একটি হলো যে মূল্য যে পরিশোধ করা হবে তার সময়কাল এটা অস্পষ্ট থেকে গেল সময়টা নির্ধারণ করা হয় নাই যে বাকিতে হয়তো ক্রয় বিক্রয় হয়েছে কখন পণ্যের মূল্য পরিশোধ করবে তার তারিখ তার সময় নির্ধারণ করা হয়নি সেটা অস্পষ্ট রেখে দেয়া হয়েছে তাহলে যখন বাকিতে ক্রয় বিক্রয় হবে তো সেই বাকি ক্রয় বিক্রয়ের সময় তার পণ্যের মূল্য পরিশোধ করার সময় এটাও নির্ধারণ থাকতে হবে এটা যদি নির্ধারিত না থাকে তাহলে এখানে গাড়ার সৃষ্টি হবে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা পাওয়া যাবে যেই কারণে ক্রয় বিক্রয় এটি আর বৈধ হবে না অথবা কোনো সময় নির্ধারণ করা হয়নি অথবা সময়ে একটি নির্ধারণ করা হয়েছে কিন্তু এমন সময় যেই সময়ে বলার কারণে কোনো সময়ের নিশ্চয়তা পাওয়া যায় না যেমন হাদিসের মধ্যে একটি বিশেষ রূপ এখানে উল্লেখ করা হয় যেটাকে বায় হাবালিল হাবালা বলা হয় বা ইউ হাবালিল হাবালা এর অর্থ হলো এই যখন উটের বাচ্চা হবে অথবা গরুর বাচ্চা জন্ম হবে বকরির বাচ্চা জন্ম হবে তখন আমি তোমাকে মূল্য পরিশোধ করব। এভাবে যদি পণ্যের মূল্য নির্ধারণ করার সময়ে এমন একটি বস্তুর সাথে এটাকে সম্পৃক্ত করা হয় যেটির কোনো তারিখ নির্ধারিত নেই কারণ বকরি কবে বাচ্চা দিবে গরুর বাচ্চা কবে হবে উটের বাচ্চা কবে হবে সেই ব্যাপারটাই তো অনিশ্চিত তার সাথে সম্পৃক্ত করে যদি সময় নির্ধারণ করা হয় তাহলে এখানে আজাল ম ঝুল থেকে গেল অর্থাৎ বাকি বিক্রয়ের মধ্যে পণ্য পরিপণ্যের মূল্য পরিশোধ করার সময় এটা অনিশ্চিত অনির্ধারিত থেকে যাওয়ার কারণে এটি একটি ঘরের অন্তর্ভুক্ত হবে এবং এই ক্রয় বিক্রয়টি ইসলামী শরীয়ত অ্যালাউ করবে না অনুমোদিত থেকে যাবে প্রিয়দর্শক আমাদের আজকের সময় শেষ আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব গরার সংক্রান্ত আরও কিছু আলোচনা আমরা পরবর্তী পর্বের ইনশাল্লাহ করব পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন ওসলাল আলব ইম্মি বাবা রাক্লাম আসসালামু আলিকুম রহমতুল্লাহ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 সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসের লক্ষ্য আজ রাত সাড়ে দশটায় সকাল জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরন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 दया और नम्रतार डाना मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तलन करमेर स्थान नहीं इसलाम